একটা মাদা মদিনায় অবতীর্ণ হওয়া নাজিল হওয়া সুরা আহ এর অনেকগুলো অংশ নাজিল হয়েছে তবুক যুদ্ধ উপলক্ষে এবং শেষে আরো শেষের দিকে নাজিল হয়েছে পাকের কোরআনে শেষের দিকের একটা এহের নাজির হওয়ার সময়কাল তবুক যুদ্ধের অনেক ঘটনা এই সুরাতে আছে এবং তামকরণের উদ্দেশ্য বা কারণ হচ্ছে তিনজন সাহাবি তবুক যুদ্ধে যেতে পারেননি অলসতা করে গাফলাতি করে মিস করে ফেলেছেন পরে রসুল সাল্লা তবুক যুদ্ধ থেকে ফেরত আসলে তারা অনুত্ত হয়েছেন তাবা করতে চেয়েছেন কিন্তু আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাদের তাওবাকে কবুল করেননি অনেক সময় দিয়েছেন তাদের অনেক মানসিক কষ্ট হয়েছে পারিবারিকভাবে সামাজিকভাবে অনেকটা তারা বয়কট মোকাবিলা করেছেন আমরা শুনবো বিস্তারিত ইনশাল্লাহ অবশ্য সে আল্লাহ তালা তাদের তাওবাকে কবুল করেছেন এবং এখান থেকে এই সুরার নাম হয়েছে সুরা আর তাওবা এবং এই সুরা শুরুতে বিসমিল্লা নাই আমি তো আমার আগে ধারাবাহিক ভাই বিসমিল্লা পরে ফেলেছিলাম পরে ব্রেক দিলাম বিসমিল্লা ছাড়াই পড়লাম এখানে বিসমিল্লা নাই কেন এটা একটা প্রশ্ন তাই না আমরা অনেক আলোচনা শুনেছি পড়েছি এর বিভিন্ন কারণ এসেছে মূল কারণ হচ্ছে একাধিক কারণ থাকতে পারে কিন্তু মূল কারণ মেইন কারণ হচ্ছে যেটা ইমাম রহমতুল্লাহ আলহী উল্লেখ করেছেন ফি ইবাসমেলিহা ফি ইবাসমালিহা এই সুরাসুরতে বিসমিল্লা নাই কেন তারা এর শুরুতে বিসমিল্লা লেখেননি মোসাহুল ইমাম ইমাম কপি কোরআনের কপি এরকম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মোসাফ কপি হিসাবে সর্বপ্রথম কার জমানায় পাওয়া গেছে সর্বপ্রথম লেখা হয় এর আগে কোরআন রসুল্লাহ সাল আলামের জমানায় পুরো কোরআন কি এরকম লেখা হয়ে কপি আকার এভাবে ছিল কেন ছিল না কারণ কোরআনতে এখনো নাজিল হচ্ছে উনি যতদিন বেঁচে আসেন কোরআন নাজিল হচ্ছে তো লেখা কমপ্লিট হয়ে গেলে তো ওটা পড়ে যাবে পুরো কোরআনের কাজটা করে যাওয়ার সময় কি রসল সাল্লাম পেয়েছেন পাননি কারণ উনি যতদিন বেঁচে আছেন ওই নাজিল হচ্ছে কিন্তু সাহাব এখানে কিসি খুশি লিখেছেন যেখানে যতটুকুন পেরেছেন বিভিন্ন কারো কাছে অর্ধেক আছে কারো কাছে দশটা ছোড়া আছে কারো কাছে বেশি আছে এভাবে একসঙ্গে এরকম থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ আকারে নাই এখন আবু কারাদ আনহু এই উদ্যোগ কেন নিলেন আর যারা সিরাত পড়েছেন ইতিহাস পড়েছেন তারা জানেন এবং মাঝে মধ্যে আমরা মক্তাশরা আলোচনা করেছিও হয়তো অনেকে মিস করেছেন আবার রিপিট করতে হবে কেন আবু বকরাজার আনু খলিফা হওয়ার পরে এটা লেখার দরকার হয়ে গেল কোন কারণে লেখার কাজ হাতে নেওয়া এলাকায়। মুসলমানদের একটা বিরাট গ্রুপ সেখানে যুদ্ধ জেহাদে লিপ্ত ছিলেন সেখানে নামাজ পড়া অবস্থা দেখা গেল যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ছু আগ পিস হয়ে যাচ্ছে পুরো কোরআন সামনে কপি না থাকার কারণে যারা মুখস্ত করেছেন হাফেজ হিসাবে তাদের তা তো ঠিক আছে যারা মুখস্থ করেন তারা মনে করেন কোন কোন আগে পরে কিছু হয়ে যাচ্ছে তখন ওখান থেকে চিঠি আসলো যে কোরআন নিয়ে তো উম্মতের মধ্যে সমস্যা হচ্ছে কেউ মনে করে এই সুরাটা আগে হবে কেউ মনে করেন সুরাটা পরে আসবে সিরিয়ালটা ঠিক মতো হচ্ছে না কিছু আয়াতের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো আমাদেরকে কিছু গাইড করেন হেল্প করেন আমরা কিভাবে আনীতিমত তরিকা মতো তার টিব অনুযায়ী অর্ডার অনুযায়ী পড়তে পারি এই ব্যাপারে আমাদের তো কিছু করা লাগবে তা বোকার আনহু পরামর্শ করলেন অমর রাজ্লা আনহু সহ কিছু যারা খুব জ্ঞানী সাহাবি ওনাকে যারা পরামর্শ দেন ওনার অ্যাডভাইজার তাদের সঙ্গে পরামর্শ করলেন অমর রাজ আনহু খুব ইনসিস্ট করলেন না কোরআনকে লিপিবদ্ধ করেন শুরু থেকে শেষ করেন সুরা কোনটা কোনটা কোনটা কোনটা পরে আসবে এটা নিয়ে করেননি এটা কি করা ঠিক হবে এটা বেঘাহাত কি না এটা অ্যালাউড হবে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন তিনি না করার পক্ষে মত দিলেন কিন্তু অমর রাজিয়া আহু চেষ্টা করলেন দুইজনে আলোচনা চলছে এক পর্যায়ে করার কাজকে হাতে নিলেন প্রজেক্ট এটা কার দায়িত্ব হবে ওনারা ঠিক করলেন পরামর্শ করলেন যারা করতে হবে ওয়াহি লেখার কাজ যারা করেছেন নবী করিম সাল্লি সাল্লাম আশেপাশে প্রায় দশ জনের মতো সাহাবি ছিলেন সবাই একসঙ্গে থাকতেন না কোন সময় তিনজন কোন সময় জন কোন সময় দুই একজন পেতেন বলতেন এই মুহূর্তে নাজিল হলে বলতেন এইটা একটা আলাদা সুরা এই সুরার নাম হবে এই আর যখন বড় সুরার কিছু একটা অংশ নাজিল হতে বলতেন এই আয়াত ওই সুরার অমুক আয়াতের পরে অমুক আয়াতের আগে মাঝখানে ঢুকবে সাহাব একরাম সেভাবে তখন ওখানে ঢুকে ওনারা লেখতেন ওনাদেরকে বলা হয় ওহি রাইটার কোত্তাবুল ওয়াহি কাহ বহু বচন করাইটার ওনাদেরকে খুঁজলেন ওনাদের মধ্যে সবচেয়ে বেশি সিনিয়র যিনি এই কাজ সবচেয়ে বেশি করেছেন এবং যা এই বিষয় বেশি অভিজ্ঞতা রসুল ওনাকে সবচেয়ে বেশি গুরু গুরুদায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি হলেন জায়দ রাজি আল্লাহ আনহু ওনাকে প্রধান করে আরো কয়েকজন কর্তা বলে সহ আবর আহু দায়িত্ব দিলেন যে আপনি এই গুরুর দায়িত্ব পালন করবেন যায় দেরাজেলা আনু ভয় পেয়ে গেলেন আমি তো যদি মিস্টেক করে ফেলি একটা আগের ছিল পরে ঢুকিয়ে দেয় পরে আগে ঢুকে দিই তাহলে এই এই দায়িত্ব কেমনে নেব উনি রাজি হচ্ছেন না পরে ওনাকে বড় বড় সাহাবিরা আবাদের আনু বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি কনভিন্স করলেন তো উনি দায়িত্ব নিলেন নেওয়ার পরে অন্যান্য ছিলেন তাদের সঙ্গে ভ্যারিফিকেশন করলেন চেক করলেন তাদের কাছে লিখিত ছিল সেগরা নিয়ে আসেন চেক করলেন করে অনেক ইত্যাদি হওয়ার পরে ওনার কোরআন লেখার কাজ কমপ্লিট করলেন তার মধ্যে আব্দুল্লাহন বললেন শাশীর দুই সুরা কোরআর আউজ আবিল ফালাক কোরআজ নাস যে লিখেছেন কোরআন হিসাবে আমার মনে হয় এগুলো সুরা না এগুলো দোয়া আল্লাহর কাছে সাহায্যে একমত হয়ে গিয়েছিলেন যে না এগুলো কোরআনের সুরা কেউ কেউ মনে করেন আব্দুল আনু পরে একমত হয়েছে। ওনার যুক্তি ছিল আমি এতদিন নামাজ পড়লাম আল্লাহ নবীর পিছনে আমি দেখলাম না আপনি শোনেন আমরা তো শুনছি পর তার ওনা কাছে দলিল নাই কোরআন যখন তেলাওয়াত করেছেন তিনি নামাজ কাজে এটা বড় দলিল যে নামাজের তেলাওয়াতের মধ্যে কি হাতিস তেলাওয়াত করা যায় কোরআন তেলাওয়াত করতে হবে তাবু বকর আনহুর কাছে এই কপি করা হলো পরে দেখা দিল যে কোন জায়গায় যদি ইত্তলাফ হয় কোন আয়াত আগে না পরে কোন সুরা আগে না পরে এইটার সমাধান করার জন্য কোন জায়গায় রেফার করতে হবে এই যে কপি লেখা হয়েছে এই একটি কপি করা হয়েছে এই কপির না এই হলো অরিজিনাল কপি এর দোকান এটাকে বলা হয় মোস্ট ইমাম ইমাম মানে সামনে ইমাম মানি মূল দুইটাই অর্থে আসে ইমাম উম থেকে মাদার এরপরে আবুকাল ইন্তিকাল হয়ে গেল এই কপি এটা থাকলো কার কাছে পরে ওমর আনুর কাছে ওনার ইন্তিকাল হয়ে গেছে ওনার মেয়ে আমাদের মা হাফসা রাদিয়াল কাছে পরে কোরআন কপিটা থাকলো সময় আবার সমস্যা দেখা দিল। যে বিভিন্ন জায়গায় যারা দূর দূরান্ত সীমান্তে বর্ডারে ইসলামী রাষ্ট্র হেফাজতে আসেন যুদ্ধবিদ্রোহে আছেন তাদের মধ্যে বিভিন্ন জায়গায় এই ওই কেরান তেলাওয়াত নিয়ে একটু গন্ডগোল হচ্ছে তখন ওখান থেকে সেনাপতি চিঠি পাঠালেন ওমর রাদ আনুর কাছে কোরআন নিয়ে আমরা সমস্যা পড়ে গেলাম কেউ মানে এই সূর্যটা আগে এই আয়াত আগে ওইটা পরে এটা ঠিক করার ব্যবস্থা করে দেন তখন অমর আজ আল নির্দেশে তিনি খুঁজে বের করলেন না অমর আদেলা হয়ে গেল আসলো কাছে। তখন তিনি বলেন যে মোসাফুল ইমাম কোথায় মূল কপি কই রেফারেন্স কপি কই পরে পাওয়া গেল যে অমর আজ আল মাধ্যমে এটা ওনার মেয়ে আমাদের মা হাফসারাদিয়াল আনহার কাছে তিনি সেটা জোগাড় করলেন করে বোধ হয় কপি করলেন সেভেন কপিস করলেন করে ইসলামী খেলাফাতের বিভিন্ন অঞ্চলে সাতটা কপি রেখে দিলেন মদিনে একটা রেখে দিলেন না সাতটা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন এগুলোকে বলা হয় ওসমান যেটাকে আমরা খত্র ওসমানই বলি এই হল কোরআন সংকলনের কথা তো কোরআন সংকলনের সময়ে সব সুরের আগে বিসমিল্লা আছে কিন্তু ওই অরিজিনাল কপিতে এই সুরটার আগে বিসমিল্লা নাই বিসমিল্লা রহমানুর রহিম লেখা নাই বিসমিল্লা রহমানুল রহিম এই এই কথাটাকে আরবিতে বলে বাসমালা মানে বিসমিল্লার নাম কি বাসমালা আউজার নাম কি এসতে আগা সুর আলহামদুল্লাহ নাম কি রাতে এরকম বিসমিল্লা নাম আছে এটা নাম হল বাসমালা তো এই কারণ শাহাবারা যখন কোরআন লেখেছিলেন প্রথম ইমাম অরিজিনাল কপিতে বিসমিল্লা পাওয়া যায়নি লেখা হয়নি আমির আফান ওসমান আফান ওনার এই স্টাইল কে ওনারা ফলো করলেন এই স্টাইল কে ফলো করার কারণ হচ্ছে ও কানি হাতুন নবী করিম সাল আল সাল্লাম হয়ে গেল উনি একটা সুরা কমপ্লিট হয়ে গেলে আরেকটা নতুন সুরা শুরু হয়ে গেলে তিনি বলেন সুরাটা শেষ হয়ে গেছে এখন আরেকটি সুরা এই সুরা নতুন করে শুরু হলো তখন সাহাবেক জানেন যে প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহা মিনহা আহ এখন সুরা আনফাল এর আগের এর আগে তো বিসমিল্লা আছে কিন্তু এই সুরা আনফাল শেষ হওয়ার পরে সুরা তপস শব্দের আগে ওনার কাছ থেকে ডাইরেকশন পাওয়া যায়নি যে বারা আর লেখার আগে বিসমিলা লেখ এই খবরটা উনি বলেন নাই না বলা কারণ হচ্ছে যে উনি বলার আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে এই কথাটা তিনি বলার সুযোগ পাননি কুরিনাথ বাই নাহুমা এখন সাহবাই করলাম যখন বসলেন লেখতে তখন তারা লামাক্তাবু খেলা তারা এটাকে কপি করবেন সবাই সাহাবিরা নবী করিম সালাম সাহাবিরা ইতলাফ করলেন কি ইখতলাফ করলেন বারা আতুন ওয়াহেদা অনেকে মনে করলেন যে সুরা আরা আনফাল একই সুরা এটা না অনেকে এটা মনে করলে। কারণ কি আর সুরা তো বিষয়বস্তু ধারাবাহিকতা একই রকম এতে মনে হলো যে দুটো এক সুরা মনে হয় জানো একই বিষয় নিয়ে আলোচনা করতেছে এটা লম্বা সুরা দুটা একসঙ্গে করলে সুরা বাকার হয়ে যায় আহ আবার কেউ কেউ বললেন না হুমা সুরা তা নেই না এটা দুইটা আলাদা সুরা দুইটা আলাদা সৌরা ওনারা বিষয় বললেন যদিও মিল আছে কিন্তু বিভিন্ন কারণে এই দুটো আলাদা সুরা এখন কি করা যায় এখন বিশমিলা লেখবেন কি করবেন না এক সুরা মনে করবেন এটা নিয়ে গেল না। মাঝখান দিয়ে ওনারা যেটা বললেন এক কাজ করি এখন দুইটা না একটা এটার ফয়সলা আল্লাহ তালা কাছে থাক আমরা কোনটাই ফাইনাল করি না ফাতুর কাজ বাহমা ফর জাতুন মাঝখানে দুইটা লিখতেছেন তো লিখতে লিখতে এটা শুরুর আগে একটু গ্যাপ দিয়েছেন গ্যাপ দিয়েছেন কিন্তু বিসমিল্লা কেউ যদি মনে করে দুই সুরা মনে করুক আর কেউ যদি মনে করি এক সুরা বিসমিল্লা পড়বে না সঙ্গে পড়ে যাক তাহলে অত্তরিক বিসমিল্লা রহমান রাহিম লে কমানা ফরাদিয়াল উভয় গ্রুপ সাহাবদের মধ্যে একমত এটাই ভালো আমরা আল্লাহ একটা ইস্তেলা পাওয়া গেল দুই সুরা না এক সুরা এটা সমস্যার কথা কোরআনের মধ্যে যদি এক সুরা হয়ে যায় কি মুশকিলের কথা এখন এর মধ্যে দুই হলে আর এক হলে আয়াত কি একটা বাড়ছে না কমছে আল্লা কথা লেখার ক্ষেত্রে এক সুরা মনে করলেও কোরআন কোরআনে একটি শব্দ ওনারা কমানো নাই বাড়ানো নাই কিন্তু এই বিষয়টা যেহেতু রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে কোরআন নাজিল অবস্থায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলি একটা জিনিস কারণ আমরা কোনো আয়াত মিস করিনি কেউ কেউ বলেছেন যে ওয়াশ ইমাম কর্তবায়োরটি দিয়েছেন তিনি বলেছেন আন্না তাসমি আল্লাম যে অরিজিনালি এর মধ্যে বিসমিল্লা ছিল না লে আনা জুব্রাই আলিহালামিহাদ তিনি সব সুরার আগে বিসমুল্লাহ এনেছেন কিন্তু এই সুরার আগে বিসমুল্লাহ আনেননি এটা হল ইমাম কর্তবীর মতামত যে এটা আলাদা সুরাই কিন্তু উনি এইখানে বিসমুল্লাহ নিয়ে আসেননি এবং তিনি না বললে নবী করিম সাল্লা সাল্লাম অ্যাড করতেন না সমানিহি আর এটা দলিল দেয় প্রত্যেকটি সুরা কিভাবে কোথায় সাসাবে হবে কোথায় শুরু হবে এ এসব কিছুই শেষ পর্যন্ত রসুল উল্লাহ সাল বলে গিয়েছেন এটা প্রমাণ হয় কিন্তু শুধু এই সুরার ক্ষেত্রে তিনি বলে যেতে পারেননি এটাই প্রমাণ হয়। শেষ পর্যন্ত এই পর্যন্ত সাহাবাদের পরে তাবে তাবে সবার মেজরিটি সাহাবিদের মতামত হচ্ছে যে এটা আলাদা সুরা যদিও আরেকটি মতামত স্টিল থেকে গিয়েছে আর কেউ বিসমিল্লা না পড়ার পিছনে আরো কিছু কারণ উল্লেখ করেছেন কেন হচ্ছে যেহেতু ছিন্ন করতে যে চুক্তি ছিল মক্কার সঙ্গে এই চুক্তিকে এন্ড করে দিতে আল্লাহতলা এখানে হুকুম দিয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি গোসা তাদের সঙ্গে আল্লাহতালার কোন সম্পর্ক নেই বলে ডিক্লার করে দিচ্ছেন এই কারণে আল্লাহ তারা নিজের বিসমিল্লার মধ্যে আর রাহিম কথাটা সেফাতগুলো আছে দয়া রহমতের কথা আছে কাফেররা রহমত থেকে তো বঞ্চিত হওয়ার কথা সেই এই মেসেজ দেওয়ার জন্য এই রহমতের নামগুলো ব্যবহার করা হয়নি বিসমিল্লা কে করা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিতের কারণেই হয়েছে এটাও কেউ মনে করেন যারা আলাদা সুরা বলে বিশ্বাস করেন আল্লা নাম যেভাবে ব্যবহার করতো কিছু কিছু তারা আল্লাহকে চিন্তা কিন্তু আরব দেশের লোকের এটা তো জানেন তারা পূজা করলেও আল্লাহ যে আসেন এটা স্বীকার করত। তো বিশেষ করে যখন সন্দীপ ভঙ্গের কোন ডিক্লারেশন তারা করত চিঠিপত্র পত্র সেখানে আল্লাহ নাম ব্যবহার করতে না চুক্তি ভঙ্গ করতেছে এখানে চুক্তি করার সময় আল্লাহ নাম ব্যবহার করবে তো কিছুটা ওই আরব দেশের তখনকার কালচার এবং মানুষের চাল চলনের সঙ্গে মিল রেখে ওই সময় আল্লাহ তারা এটাকে নাদিল করেছেন এটাও কেউ কেউ ব্যাখ্যা করেছেন কেউ কেউ এর আগে আরেকটি দোয়া পড়ার জন্য বলেছেন এ মুখ দোয়া পড়তে হবে যেকোনো কিছু সুন্নত থেকে হাদিস থেকে সেটা প্রমাণিত হয়নি তাহলে এই গেল যে এই সুরা নাজিল হওয়ার সময় এবং এই সুরার নামকরণ নিয়ে এবং বিসমিল্লা নাই কেন এখন আমরা আসি যে এই সুরা তো মেজরিটি সুরা হল মদিনায় অবতীর্ণ মাত্র শেষ দুটো আয়াত একশো উনতিরিশ আয়াত আছে কিন্তু দুটো আয়াত শুধুমাত্র মক্কায় অবতীর্ণ হয়েছে বলে অনেক মহাসুর কারাম উল্লেখ করেছেন বাকিটা সব মদিনা তবুক যুদ্ধের আগে পরে মক্কা বিজয়ের আখ্যান দিয়ে মক্কা বিজয় উপলক্ষে মক্কা বিজয়ের পরে এই সুরাগুলো নাজিল হয়েছে আয়াতগুলো নাজিল হয়েছে এই নাম নাম একটি আর দিয়েছে অনেক নামগুলো এসেছে নবী করিম সাল্লা আসলামের কাছ থেকেই সাহাবাকারা লিখেছেন তারা সুরার রূপের নাম দিয়েছেন কোনো কোনো সময় কোন কোন সুরার একাধিক নাম পাওয়া গেছে কোন কোন সুরার নাম গেছে একাধিক নাম পাওয়া গেছে আবার কোন সুরার নাম শুধু একটাই সুরা নাম এই সুরার নাম দুটা বেশি পরিচিত একটা হলো হলো হল আত্মাউবা আবার কোন রেবায় এটা মানে স্বাভাবিক ইউজ করেছে আলফা দেহা ফাতে আলফাজেহা যেটা মানুষকে মানে এক্সপোজ করে দিয়েছে এই নামও ব্যবহৃত হয়েছে কোন সম্পর্ক নেই সম্পর্ক না থাকা এখান থেকে আল ওয়ালা উ আল বারা উমেনদের সম্পর্ক মায়া মমতা একে অপরের জন্য সংবেদনশীল একে অপরের প্রতি এটা হচ্ছে ওয়ালা আর যদি ইসলামের দুশ্মন হয় তার সঙ্গে সম্পর্ক থাকবে বারা সম্পর্ক নাই সম্পর্ক কাটা তো আল্লাহর পক্ষ থেকে বারা আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক ছেদ হয়ে গেল কাটা হয়ে গেল মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে ওরা সিহি আল্লা রসুলের কাছ থেকে ইন হাত মুসে ওই সমস্ত লোকদের প্রতি যারা যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছে মুর্শ্রিকদের মধ্য থেকে মক্কা বিজয়ের পরেও আগেও মুসলমানদের সঙ্গে মক্কার বিভিন্ন কবিলার চুক্তি ছিল সন্ধি হয়েছে এগ্রিমেন্ট হয়েছে তাদের সঙ্গে যুদ্ধ হবে না তারা আসতে পারবে ব্যবসা বাণিজ্য মক্কায় আসবে তারা তাও করবে জাহিলি তরিকা এগুলো তখন অ্যালাউড ছিল এইরকম একটা চুক্তি ছিল কিছুদিনের জন্য আল্লাহ তালা অ্যালাউ করেছে। এখন মক্কা বিজয় পরে আল্লাহ আল্লাহতলা এই চুক্তি থেকে সরে আসতে বলছেন যে এই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আর চুক্তি বানো যাবে না আর যাদের সঙ্গে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি নাই অনির্দিষ্টকালের চুক্তি আছে তাদের সঙ্গে চার মাস পরে আর কোনো চুক্তি থাকবে না এই খবর আল্লাহ মোসম্মাদেরকে দিলেন চুক্তির ব্যাপারে ওদের সঙ্গে চুক্তি আর তোমাদের থাকবে না এর একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা সান আছে মেইনলি লাম সরাফা রসুল্লাহি সাল্লা সাল্লাম তাবুক আর আদাল হাজ রসুল সাল্লাম সর্বশেষ বলতে পারেন যুদ্ধ অভিযানে রওনা করেছিলেন কোনটায় তাবুক যুদ্ধে খ্রিস্টান তৎকালীন যে কায়সার ছিল রোমান সম্রাট ডিক্লেয়ার করলো সে মদিনা আক্রমণ করবে ইসলামের শক্তিকে চিরতের উৎখাত করতে ইমসাল্লা বলে যে তাকে পথে আসতে দেওয়া হবে না তাকে আমরা তার দেশের কাছে গিয়ে বাধা দেব তিনি বিশাল বাহিনী নিয়ে চলে গেলেন বিশাল বাহিনী যদিও খ্রিস্টান রোমান সম্রাটের বাহিনী ওনার বাহিনী থেকে অনেক বড় কিন্তু যে কোনো কারণ সে ভয় পেয়ে কিন্তু আর আসেইনি যুদ্ধ হয়নি যুদ্ধ থেকে ফেরার পথে তিনি চিন্তা করলেন যে এবার আমি হজ করব ওনা তো হজ করা হয়নি হজ করতে পারেননি এবার করবেন মনস্থ করলেন কিন্তু কেমনি হজ করবেন ইন্না হইয়া বাই তা ওরা তুন মুসরেখুন ইয়া তুনা বিল বিলবাইত আমি কেমন হজ করতে যাব এখনো ওই চুক্তি করা কাফের গুলো মোশরেক মূর্তি পুজকগণ মক্কায় আসে যদিও মক্কার মেজরিটি লোক মানে সবাই অলমোস্ট তখন মুসলিম হয়ে গেছে ইয়াদ হলুনাফি দিনে আফা দলে দলে সংক্রাসিন্দারা মুসলিম হয়ে গেছে কিন্তু আশেপাশের কবিলার থেকে অনেকে এখনো মুশরেক রয়ে গেছে তারা এখনো তাওয়াফ করতে আসে আর তাদের দৃষ্টিতে উত্তম তাওয়াফ হলো কাপড় খুলে একদম কোন বস্ত্র না রেখে তাওয়াফ করা ওই তা বললে যেম কাপড় খুলে পড়লে শরীর থেকে একেবারে গুনাও সব খুলে যাবে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত হয়ে একেবারে কাপড় খুলে যে কাপড় করে গুনা করছি আল্লাহ কাপড় পরব না এইটা ছিল তাদের বদ আকিদা তিনি বললেন আমি হজ করতে যাবো আর হজের সম্পদ যে সমস্ত এইগুলা নোংরামি এগুলো দেখবো আমি কি করি তো তিনি হজে না যাওয়ার ডিসিশন নিলেন এই বছর ফার সাল আমির আর আলাল হজ আবু বকর রাজি আল্লাহকে আমির করে হজে পাঠিয়ে দিলেন আমির হজের কাফেম হজ করতে গেলেন এরপরে তিনি ওই আল্লাহ নাজরি করে দিলেন সুরা বারাহ এই খবর এবং আলী রাজনী ওনুকে তিনি বললেন আবুকার আহকে বললেন যে এগুলো পড়ে শোনানো হবে মৌসুমের সময় হজের মৌসুমে সবাই যেন শুনে এভাবে নগ্ন ভাবে এসেছে তারা যেন আগামী বছর থেকে আর হজ না করতে আসে এগুলা শুনিয়ে দেবেলা আবুকার হয়ে গিয়েছেন তিনি এগিয়ে গেছেন কিন্তু কিছুদিন কিছু পরে রসুল আলীকে দেখে বললেন আলী আনুকে আহ ক্ষরোজ বেহাদা তুমি এই চুক্তি ভঙ্গের কথা শেষ হয়ে যাবে এই ডিক্লারেশনটা যে সুরাতে আছে এই খবরটা তুমি বলে দাও তুমি পড়ে শোনাও তুমি এটা পড়ে শোনা এখন উনি কেন আলী আনুকে পড়তে পড়ে পাঠালেন এটা কথা পরে আসতেছে আবুকার আনহু পড়লে কি হতো না ওনাকে পাঠালেন কেন এটা একটা বড় প্রশ্ন এটা জবাব আছে তা আলী রাজি আল্লাহ আনহু রওনা করে দিলেন দ্রুত গতিতে নবী করিম সাল্লামের যে নিজস্ব উঠ ছিল আব্বা ওটাকে নিয়ে তিনি উঠে রওনা করে দিলেন নবী করিম সাল্লা বলে যে আমার উঠটা নিয়ে যাও এরপরে দিল হলাইফা এলাকায় যেখান থেকে এখন আমাদের আমরা কি করি মদিনার যেটা মদিনা থেকে একটু দূরে ওইখানে গিয়ে আবু আকার আনুকে মিট করলেন সাক্ষাৎ করলেন তা আবুকার আনু জানে উনি তো করতে আসার কথা না এখন তো নবী করিম তার উঠ নিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছেন আমি স্টিল আমির আছি আপনি আমার আনুগত্য করবেন কোনটা না আমি আপনি আমির আমি আপনার আন্ডারে আমাকে স্পেশাল টাস্ক দিয়ে পাঠানো হয়েছে অতপর মক্কা দিকে চলে আসেন কি যেন পাঠানো হয়েছে যে এই ডিক্লারেশনটা তেলাগুলো উনি পড়ে শোনাবেন তো আরাফা মুজালেফা বিভিন্ন জায়গায় সমাবেশে আবুকার খোদ বাই নয় এর আগে পরেও যে খোদবা দিয়েছেন হজর সময় হজর তালিমের জন্য ওনারা একাধিক খোদবা দিতেন যেটা নবী করিম সাল নিজে দিয়েছেন এই ওইখানে আবুকার বক্তৃতা করার পরে বলতেন আলী এবার আপনি উঠে ডিক্লারেশনে শোনা পড়ে শুনান তখন তিনি আয়াত গুলো পড়ে শোনাতেন যেমন আরাফার ময়দানে তিনি করেছেন খাতা আরাফা তিনি করেন বলেন এবার তখন নবী করিম সাল আলী আসাল্লাম আর এই খবরটা আলী রাধুরাহন পড়ে শোনালেন সবাই জানতে সাউতি কয়েক জায়গায় জোরে জোরে এটা পরে শুনেতে শুনাইতে আমার গলাই ভেঙে গেল যে সবাই যেন এই মেসেজ ঠিক মতো পায় ওকে নবীর করিম সাল্ল আলী রাজিরা কেন পাঠালেন তিনি বললেন যে আলী আপনি যান বা তুমি যাও আমার পক্ষ থেকে কনভে কর তা আলী রাজের ইচ্ছা করলেন এত বড় মেসেজ আর আবহাওয়া সিনিয়র মানুষ ওনার সামনে গিয়ে আমি প্রেজেন্ট করব তা আলী রাজি তানু বললেন যে না আপনি যান আমি না যাই আপনি গিয়েই শুনাই দিলে ভালো হবে সবাই গুরুত্ব দিয়ে শুনবে কারণ এটা চুক্তি ডিক্লারেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে একটা বড় খবর তো আলী রাজের আবুকার আনুকে দায়িত্ব দিলেন না তো আমাকে কিছুদিন আগে একজন খুব হাইলি এডুকেটেড ভাই প্রশ্ন করলেন যে এখানে আলী রাজের আনুকে পাঠানো হলো কেন এটাকে শিয়ারা কারণ ইউজ করে যে উনি হল নবী করিম সাল আসল লোক এবং উনি ওনার পরে খলিফা হওয়ার উপযুক্ত এটার উত্তরে মোফাসুর কাম আলোচনা করেছেন যে আরব দেশে তখন তো রাষ্ট্রের কোন অস্তিত্ব ছিল না তারা বিভিন্ন কবিলার হেড সঙ্গে ডিল করতেন আর যিনি কবিলার প্রধান করলে তারা এটাকে গুরুত্ব দেয় না বুঝতে পারছেন কারণ তখন তো রাষ্ট্র হিসাবে আরবদের কাছে এরকম রাষ্ট্রের কোন সংজ্ঞা নাই নবীকার এই ডিক্লারেশন তো উনি ভঙ্গ করতেছেন উনি এটা করে ওনার পক্ষ থেকে এই জন্য সবচেয়ে কাছের পারিবারিক দিক থেকে আত্মীয়তা জামাই কিন্তু বেশি কাছে ঠিক না বলেন তো তখন এই জন্যই হেকমাত আরবদের কাছে তখন গ্রহণযোগ্য হবে বিভিন্ন কবিলা লোকদের কাছে ও আর ওনার নিজের উর্ দিয়ে পাঠিয়েছেন যে তার প্রতিনিধি পাঠিয়েছেন ডাইরেক্টলি সরাসরি এই জিনিসটা তখন তারা বিধায় পাঠানো হয়েছে পাঠানো হওয়ার পরে তিনি পড়ে শোনালেন তাহলে প্রথম আয়তে কি আসলো যে বারা আন্লাহ রাসুলি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে বারা আর কোনো সম্পর্ক নেই সম্পর্ক কেটে ফেলা হলো ইলা আল্লাহ দিন আহত মিলা মুর্শ্রিক তাদের যারা তোমাদের যারা মুশ্রেকদের সঙ্গে চুক্তি করেছিল ওগুলা শেষ হয়ে গেল শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময়টা পরে আসতেছে দুই নম্বর আয়াতে হে কাফের গণ মুসে তোমরা জমিনের মধ্যে চার মাস ঘুরে বেড়াও ম্যাক্সিমাম চার মাস এরপরে তোমাদের আর এই এরিয়া ঢুকা সমীচীন হবে না ঘরের এরিয়া আর পারবে কাফেররা এখন কাফের ঢুকতে পারবে আর ঢুকতে পারবে না চার মাস সময় আছে এর ভিতরেই শ্বাস করি হজের মাসের আশুর হাজ্য চার মাস ওইটার শেষ নাকি এটা নিয়ে অনেক কথাবার্তা আছে কেউ কেউ মনে করেছেন যে জিলহত মাসে কিছুদিন পরেই হজত মাস শেষে যায় কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল পর্যন্ত চার মাস বুনতে পারবে এরপরে চার মাস তোমাদের এই বিচরণের সুযোগ আছে এরপরে কি হবে আলামু আন্না গাইরুম যে জিল্লা আর এরপরে তো আর তোমরা ঢুকতে পারবে না আসতে পারবে না আর মনে রেখো তোমরা আল্লাহকে কখনো থামাতে পারবে না আল্লাহর সঙ্গে তো কখনো কুলাতে পারবে না আল্লাহ তালাকে কখনো পরাজিত করতে পারবে না তোমরা যে মনে করো চার মাস চার মাস পরে আমরা যুদ্ধ করার জন্য এইরকম চিন্তা যদি কর তোমরা মনে করছো নবী মোহাম্মদ কে চ্যালেঞ্জ করছো না চ্যালেঞ্জ কাকে করছো আল্লাহকে তোমরা আল্লাহকে কখনো পরাজিত করতে সক্ষম হবে না মুখজিল আর আল্লাহ আল্লাফের অপমানিত করে ছাড়বেন মক্কা থেকে করে দিয়েছেন বিশেকদেরকে এরপরে চার মাসে কিছু দিন সুযোগ দিলেন এরপরে একদম সম্পূর্ণ বিতাড়িত করে দিবেন দুনিয়াতেও তারা লাঞ্ছিত লজ্জিত অপমানিত আর আখেরাতে তো আছেই কাজেই সাবধান আর কি কাফেরই থাকবা ইসলাম কবুল করবার চিন্তা করে দেখা উম মিনাল আকবর অন্য মিনাল মুশ্রিক আগান দে আল্লাহর কাছ থেকে এবং রসুলের কাছ থেকে ইলান না আসে মানব জাতির প্রতি আদান একটা ঘোষণা আসতেছে এই ঘোষণাকে কি শব্দ ব্যবহার করা হয়েছে আদান দে আদানের অর্থ কি ঘোষণা কিসের ঘোষণা এখন নামাজের সময় হয়ে গেছে নামাজ প্রতি আস আল্লাহ সাল্লাহ আমরা আদান দেই আদানকে আদান বলা হয় এটা আসলে অরিজিনালি ঘোষণা আদান রাসুলহি ঘোষণা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ইলান্না আছে সমস্ত মানুষের প্রতি এই ঘোষণা কোন দিন শুনাই দেওয়া হবে ইয়ামাল হাজ্জিল আকবার হজের বড় দিনে এই ঘোষণা করে দেওয়া হোক হজের বড়দিনে এই ঘোষণা আসছে তোমাদের কাছে হজের বড়দিন কোনটা কেউ কে বলেছেন আরাফাতের দিন এইটার ব্যাপারে অনেক মত দিয়েছেন আর কেউ কেউ তারিখ জিলহাজ মাসে জিলহাজ মাসের দশ তারিখ যেদিন কোরবানির ঈদ হয় ওই দিন হচ্ছে হাজের জন্য আল হাজামজল আকবর এটাও কেউ কেউ বলেছেন এতে দুইটা মত পাওয়া গেছে ফোকাহের মধ্যে আর যারা দশ তারিখের কথা বলেন আরাফা আরাফার দিনের ফাংশন হজের একটা ফরজ ফাংশন যে হজ পেয়ে গেলো আরাফাত পেয়ে গেল যদি কোনো ব্যক্তি আগে কোনো তা করতে পারেনি অমরা করতে পারেনি মিনাই যেতে পারেনি এরকম মনে বছর আগে এরকম হয়েছে এখন তো রেস্ট্রিকশন অনেক কিছু হয়ে গেছে পাসপোর্ট ভিসা তখন সিলেটিল না এমন কিছু লোকেরা দৌড়ে গিয়ে কোনো রকমের যদি মক্কায় না গিয়ে সোজা জেদ্দা থেকে কোথায় যায় আরাফাতে গিয়ে ধরে ফেলতে পারে দিনের একটু অংশও পায় তাহলে সে হজ পেয়ে গেল আর যদি এই ওই হজ আরফা ধরতে না পারে মুসবে গিয়ে ধরে তাহলে হজ পাওয়া গেল না হাজের এই জন্য হজের ব্যাপারে হজ আরাফাত পাওয়া গেলে হজ হলো আরাফাত মিস গেলে আর হজ হল না এই হাদিসের ভিত্তিতে অনেক ইমামগণ বলেছেন কি ইয়ামল হাজ একবার বড় হজের দিন হচ্ছে আরফাতের দিনটা হাদের বড় দিন সবচেয়ে বড় দিন বড় কাজ সেদিন হয় আর যে সমস্ত ইমামগণ বলেছেন না দশ তারিখে হচ্ছে ইয়াম হাজ আকবর হদের বড় দিন তাদের যুক্তি কি তাদের যুক্তি হলো দশ তারিখে এত কাজ হদের করা মেজরিটি কাজ ম্যাক্সিমাম কাজ হয় দশ তারিখে ম্যাক্সিমাম কাজ কি কি হয় পাথর মারা কোরবানি দেওয়া চুল কাটা এরপরে সুযোগ পাওয়া গেলে ওই দিনই তাও যে আর সাই করে নেওয়া কত কাজ দেখছেন এই জন্য যেই কাজ যে যে দিনে কাজ বেশি হয় ওই দিনটা সবচেয়ে বড় দিন এটা নাম হাজেল আকবর এই দুইটা ব্যাখ্যা পাওয়া গেল এখন আমাদের দেশে বা আকবর মোহাম্মদাসে আকবরই হতা হজ্জে আকবরি এ আরেকটা আবিষ্কার করেছে যেটা কোরআনেও নাই হাজিও নাই সেটা কি ব্যাখ্যা লোকদের কাছে যেই বৎসর শুক্রবারে আরাফাত বেদাত বেশি ছিল তারা যখন এরকম আমাদের মতে এরকম রং আঁকি ছিল তারা কি করত এই সুলতান যিনি ছিল যেই বছর শুক্রবারে আরাফাত হয় ওই বছর বাদশাহ সব হাজিদিকে কাপড় দিত আকবরী বাচ্চা সব হাজি করে একটা ধারণা প্রচলিত হয়ে আসে যুগ যুগ ধরে এটা ঠিক ফজিলত যখন একাধিক জোগাড় হয় ফজিলত বাড়ে সন্দেহ নাই আর যদি জেলা মানে শুক্রবারে যদি আরাফাতের দিন হয় নো ডাউট এটা ফজিলত আর একটু বাড়ে এ কথা ঠিক এই কথাটা ঠিক যে রাত্র লাই লাতুল কদর হয় ওই রাত্রটা যদি জুমার রাত্র হয় তাহলে লাই লাতুল কদরের পজিশন আর একটু বাড়ে এটা ঠিক কিন্তু নাম দিতে হবে হজ একবারই আর বাচ্চাকে কিছু করতে হবে আর পরবর্তী পর্যায়ে যখন এগুলো আমল করা হয়নি তখন ওখানে মনে করে হজ হর কথা ছিল শুক্রবারে বাদশা সবাইকে টাকা দেওয়া লাগবে কাপড় দেওয়া লাগবে শনিবার ধারণা সঠিক না হলে উল্টা পাল্টা কত রকম চিন্তা করতে পারে যাই হোক তাহলে এই আদান ডিক্লারেশন করে দেওয়া হোক ওই হাজের দিনে আরাফাতেও করা হয়েছে আসলে দশ তারিখেও করা হয়েছে কি ডিক্লার করে দেওয়া হোক সেটা আবার রিপিট করা হচ্ছে কোন সম্পর্ক রাখবেন না আর তার রাসুলো কাজে কোন চুক্তি তাদের সঙ্গে থাকতে পারে না এই ডিক্লারেশনকে বলে দেওয়া হল ফাহরুল্লাহ হে মুশরেক এখনো তোমরা যদি মনে করো যে তবা করে ফেলবে সময় আসে তোমরা এই সমস্ত কি করো মুসলিম হয়ে যাও ইসাম কবুল করে ফেলো তবা করে ফেলো ভুলের মধ্যে আছো শেরেকের মধ্যে আছো এমন যদি করতে পারো ফাহুয়া খাইকুম এটা তোমাদের জন্য অনেক কারণ হবে অনেক ভালো কিছু তোমাদের কিসমতে দুটে যাবে আর তোমরা যদি আবার পৃষ্ঠ প্রদর্শন করো তোমরা ফেরত চলে যাও তোমরা কোন রকমে ইসলাম কবুল করবে না সেই তোমরা পিঠ ফিরিয়ে দিকে ওই দিকে থাকো তাহলে মনে রেখো তোমাদের কোনো স্বপ্ন যেন না থাকে যে আরেকবার তোমরা বড় করে শক্তি জোগাড় করে ইসলামের বিরুদ্ধে নিয়ে আবার তোমরা মক্কা দখল করবে আবার সে রেকের নগ্নভাবে নগ্ন ভাবে তাওয়াফ করবে ওই চিন্তা মাথায় রাখো আল্লাহ তালা ফায়সেমাক্কা হয়ে গেছে হয়ে যাবে না তোমাদের আল্লাহ নবী মুহাম্মাদের বিরুদ্ধে নয় তোমাদের লড়াই মুসলমানদের বিরুদ্ধে নয় তোমাদের লড়াই কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা ইসলামের দুশ্মনী করে তারা কি মুসলমানদের দুশ্মনি করে আসলে তারা আল্লাহর দুশ্মনী করে এই জন্য এটা কখনো তাদের জন্য ভালো না তারা টিকে থাকবে বেঁচে থাকলো না হয় কিন্তু তাদের জন্য সুসংবাদ হচ্ছে কঠিন আজাব তো আজাবের জন্য এটা সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ কিন্তু আল্লাহ তালা অনেক ক্ষেত্রে এটাকে ব্যবহার তোমাদের সুখবর আছে অনেক জায়গায় কিন্তু এই শব্দটা আসে আল্লাহ আল্লাহ তার ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন জানেন যে আমি এক্সাম্পল দিই কোনো সময় ক্রিমিনাল ধরে চোর ধরে বলে যে দিন চুরি করছো আর আজকে ধরা আজকে তোমাকে আমরা খুব ভালো করে মেহমানদারি করবো তোমার জন্য অনেক সুখবর আছে আজকে এরকম বলতে পারে তার অর্থ কি উল্টাটা যে এত খারাপ খবর আছে এই কথাটাকে উপহাস করে বলে তাকে আরো মানসিক কষ্ট দেওয়ানো হচ্ছে যে তোমাকে মেহমানদারি করা হবে এরপরে আল্লাহ তালী বলছেন যে এই খবর দিয়ে দাও তাদেরকে তারা যেন আর আগ না বাড়ে মুহী তবে যে সমস্ত যারা বিনা চুক্তি হয়ে গেছে কে চুক্তিতে আসে তাদেরকে ম্যাক্সিমাম চার মাস আর যারা চুক্তি করেছে অনির্দিষ্ট কালের জন্য বা পাঁচ সাত বছরের জন্য করে থাকলে এবং বা একটু লম্বা সময়ের জন্য তারা সুমালিয়ান তারা তোমাদের সঙ্গে চুক্তির কোন খেলাফ করেনি তাহলে তাদের চুক্তিটা তোমরা ঠিক রাখো আলহিম আহাদা তোমাদের বিরুদ্ধে কোন দুশ্মনের পক্ষে গিয়ে আবার গোপনে ষড়যন্ত্র করেনি এরকম নিরিবিলি কোন কবিলা যদি থাকে তাহলে তাদের চুক্তিটা তোমরা রক্ষা করতে পারো চার মাসের বেশি ওইটা টিকতে পারে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তাহাতে তাহলে তাদের মুদ্রা পর্যন্ত পিরিয়ডটাকে তোমরা কমপ্লিট করতে পারো চার মাসের ভিতরে সেটা শেষ করতে হবে না এই ক্ষেত্রে এটা কি এরকম বনুদমরা স্পেসিফিক একটা কবিলা যে নাম ছিল একটা কবিলা ছিল। যারা মোটামুটি নিরিবিলি কোনো সময়ই যুদ্ধ করেনি মুসলমানদের বিরুদ্ধে বা কোন কবিলার পক্ষে তারা যোগ দেয়নি মুসলমানদের বিরুদ্ধে তাদের তারা একটা নিরিবিলি শান্তিপ্রিয় কবিলা ছিল তাদের ব্যাপারে এই কনসিডারেশন এসেছে বলে এই আয়াতে ইঙ্গিত পাওয়া গিয়েছে অনেক মুফাসিন্তিনি আল্লাহ তালা মুিদেরকে পছন্দ করে থাকেন যারা সম্পর্ক চুক্তি রক্ষা করে ঠিক মতো চুক্তি করলো লঙ্ঘন করে না আল্লাহ তালা ফরমান সাদা কোনো সময় তোমরা এগুলোকে হের ফের করো না যাদের সঙ্গে চুক্তি আছে নিরিবিলি তাদেরকে থাকতে দাও কিন্তু যাদের সঙ্গে এই চুক্তি নাই তাদের ব্যাপারে ডিক্লেয়ার করে দাও চার মাস পরে আর কোনো তারা এখানে ঢুকতেও পারবে না আসতেও পারবে না হাই তুয়াজ মারসাদ হজের মাছ গুলো পার হয়ে গেলে হজের মাছ তো চারটা এদিকে রজব আর ওদিকে সওয়াল দিলকাদা দিল হাজা এগুলো শেষ হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে যারা মুশ্রেক আছে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ অবস্থায় বিরাজমান আছ চুক্তি শেষ এখন যুদ্ধের কথা তাহলে তোমরা তাদেরকে এই যুদ্ধের ময়দানের মতো বিবেচনা করে যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো আর তাদেরকে তোমরা পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো আর যেখানে তাদেরকে পাওয়ার জন্য উৎপত্তি থাকতে হবে সেখানে পজিশন নিয়ে এখানে থাকতিনুমুহু মুশ্রেক দিকে যেখানে পাও সেখানে হত্যা করো এই আয়াতাকে কোট করে বর্তমান জামানায় অনেকেই যে মুসলমানদের বলা হয়েছে যেখানে বা নন মুসলিমকে সেখানে হত্যা করো এটা মিথ্যা প্রভাগান্ডা এখানে একটা যুদ্ধের কন্টেক্স এসেছে ওই যুদ্ধের কন্টেক্সে এই আয়াতটি নাজিল হয়েছে কোন শান্তিপ্রিয় জনপদে আক্রমণ করে কাফেদেরকে শ্বাস করে ফেল এইরকম কাজ নবী করিম সালাম সাহাবাহরাম কখনো করেছেন কাজে এই আন্ডারস্ট্যান্ডিংটা রং আউট অফ কন্টেক্স কোরআনের শব্দকে মাঝখান দিয়ে উঠে এর আগে পরের প্রেক্ষাপটকে বিবেচনা না করে যারা এরকম প্রেজেন্ট করে তারা ইসলামকে খামা খাই মানুষের কাছে একটা রক্তপাতের হাতিয়ার হিসেবে তারা তুলে ধরতে চায় যে ইসলাম রক্তপাত চায় আসলে আমরা তাফিস শুনেছি যে নবী করিম সাল্লা রক্তপাতকে এড়াতে চেয়েছেন তাই না এই জন্য মক্কা বিজয়ের সময় তিনি কি করেছেন জানতেও দেয়নি যেন যুদ্ধও না হয় কোন রক্তপাত যেন না হয় গোপনে এসে আল্লাহর ঘরকে সেরেক মুক্ত করে সবাইকে বললেন কি চাও আমার কাছে এখন কি আশা করা কি ব্যবহার করবো তোমাদের কাছে কি ব্যবহার পাওয়ার কথা তারা কিভাবে অত্যাচার করেছে কিভাবে বেলাল রাজা নির্যাতন করেছে কিভাবে খাবকে শহীদ করেছে কিভাবে রসুল্লাহামকে তারা হত্যা করতে চেয়েছে এখন তো তাদের শাস্তি হত্যাই হওয়ার কথা দুনিয়ার হিসাবে কি চাও আমার কাছে তখন তারা কি বলল নবী করিম সাল্লাম কি বললেন বা তারা কি বলল যে কি আর চাইবো আপনার কাছে আপনি তো কত ভালো মানুষের সন্তান কত ভালো বংশের মানুষ কত ভালো মানুষ আপনি এর দূরই থেমে গেল তখন তিনি বললেন আমি আমি তোমাদের রক্তপাত করে প্রতিশোধ নিব না আমি ইসুফ আলাইসলাম মতো তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন কুয়ায় ফেলে দিয়েছিল সেই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছিলেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম তাহলে ইসলাম রক্তপাত চায় এই কথাটা কি ঠিক তাহলে ওই দিন নবী করিমস্লা ইসলাম সাহেবকে আমি কি পরিমাণ মানুষকে জবাই করতে পারতেন হাজার হাজার একটি লোকে তো রক্তপাত করেননি তাহলে এখানে একটা যুদ্ধের কারণে যুদ্ধ উপলক্ষে যে চুক্তি হয়েছে সেই উপলক্ষে যে কন্টেক্স এসেছে সেখানে বলা হয়েছে যুদ্ধের ময়দানে গেলে যখন যুদ্ধ চলে যুদ্ধ মুখোমুখি হয় তখন যে যেকোনো পক্ষ প্রতিপক্ষের যাকে যেখানে পায় তাকে সেখানে হত্যা করে না নাকি ওখানে সালাম করতে চায় যুদ্ধের মধ্যে তো যুদ্ধের মধ্যেতে কাজ করবে তো মুসলমানদেরকে আল্লাহ বীরত্বর সাথে যুদ্ধ করতে বলেছে সেখানে ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশনের কথা উপলক্ষে এখানে এসেছে এটাকে অপব্যাখ্যা করে আউট অফ কন্টেক্স প্রেজেন্ট করে ইসলামকে কলঙ্কিত এই মুসরে গণ এই যে সার মধ্যে তবা করে ফেলে ইসলাম কবুল করে ফেলে নামাজ কায়ম করে ফেলে জাকাত দেয় তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দাও আর তাদের বিরুদ্ধে কোন অস্ত্র ধরো না ইসলাম কবুল করলে যুদ্ধের ময়দানেও যদি ইসলাম কবুল করে ফেলে তাকে আর করতে পারবে কোন মুসলিম ন ইসলাম কবুল করে নামাজ পড়ে জাকাত দেয় ওই সমস্ত কবিলার বিরুদ্ধে আর অ্যাকশন নিতে পারবে না তারা তখন মুসলিম হয়ে গেছে আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তিনি অনেক ক্ষমা করেন তিনি রাহিম তিনি অনেক দয়ালু এরকম যুদ্ধের ময়দানে এক সাহাবি কি করলেন আরেক সাহাবি কে মোকাবিলা হয়ে পাইলেন তার প্রতিপক্ষ কাফের করতে করতে এসেছে। এসেছে। এবং সে কাছে হত্যা করে ফেলত কিন্তু উনি সরে গিয়ে তাকে ধরে ফেলেছেন ধরে তাকে মাটিতে শুয়ে ফেলেছেন তার উপরে উনি উঠে বুকের মধ্যে উঠে বসছেন এখন তাকে ডবাই করবেন এখন সে বলে ফেলল আসাদাহ আব্দ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনালিমা পড়ে ফেললেন এই সাহাবি এখন তাকে জবাই করার কথা তুমি এখন কালিমা পড়ছ তুমি তো আসলে মুসলিম হতে চাও নাই তুমি এখন আমার হাতকে থেকে বাঁচার জন্য কালিমা পড়েছ তোমার কালিমা গ্রহণযোগ্য না দিসে জবাই করে কেন যুদ্ধের ময়দানে তাই করে সে পাইলে তো ওনাকে একটু আগে পাইলে কি কাম করতো এই কাজই করতো অন্য সাহাবি দরে এসে তাকে থামানোর চেষ্টা করলেন পারলেন না তুমি বললে কালিমা পড়ে ফেলেছে তুমি তাকে ছেড়ে দিলে না তুমি সে তো আমাকে আমি তাকে আমি তো রাইট কাজ করেছি পরে ওই সাহাবি বলেন যে আমি নবী করিম সাল্লামের কাছে মদিনায় গেলে আমি বলবো তুমি কাঁসামান হ্যাঁ ঠিক করোনি তিনি বললেন রসুল্লাহলাম তাকে ডাকলেন কালিমা পড়ার পরে তুমি হত্যা করেছ তিনি করতে চায়নি শুধুমাত্র তার আমার কাছে থেকে বাঁচার জন্যই পড়েছে তারপরে তিনি কি বলেন আফালা শাক সদরাহ তুমি তার বুকটা খুলে চিরে দেখেছিলে সে কি এখানে সিনসিয়ার নাকি সে নিজেকে বাঁচানোর জন্য বলেছে তুমি কেমনি কনফার্ম হলা তুমি কি করবে সেদিন যেদিন সে যদি সত্যি কালিমা পড়ে থাকে ইসলাম কবুল করার সাথে কালিমা নিয়ে একে আমাদের উঠে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা তাকাই ফিকা তিনি কয়েকবার বলতে থাকলেন কয়েকবার বলতে থাকলেন সে সাহাবিব বলেন হাই হাই রে আমি যদি এর আগে ইসলাম কবুল না করে এই ঘটনা ঘটানোর পরে ইসলাম কবুল করতাম আমার জন্য ভালো হইতো কারণ ইসলাম কবুল করলে তো সব গুণা আগেটা মাফ হয়ে যায় এখন আমার এই গুনা খুব আর মাফ হবে কিনা তাহলে ইসলাম যদি তারা কবুল করে ফেলে আবার কোন মুসলমান জন্য তাদেরকে আবার না না এখন ইসলাম কবুল করছো আর বদর যদি কি করছিলা মনে করছিলাম শান্তি নাই তোমার নিরাপত্তা নাই না খবরদার এটা করতে পারবে না খবরদার দিন ষড়যন্ত্র করেছ আর এখন মক্কা বিদায় হওয়ার পরে তুমি ইসলাম কবুল করতে আসছো তোমাকে ছাড়া হবে না নো এখন যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে তাকে তোমরা ছেড়ে দাও আর তার গায়ে হাত তুলতে পারবে না তার সঙ্গে তোমাদের যুদ্ধ থাকবে না যুদ্ধ হতে পারে না এই পাঁচ নম্বর আয়তে আমরা এখানে থামি আগামীকাল থেকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ ছয় নম্বর আয় থেকে আমরা শুনব